আলোচিত হবে পৃথিবীর ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা মদিনার উদ্দেশ্যে মুসলিমদের হিজরত আজকের আলোচনা এ নিয়ে দীর্ঘ ১৩ বছর মক্কায় অবস্থানের পর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ও তার সাহাবারা মদিনা হিজরত করেন এই হিজরত কোনো আকস্মিক ঘটনা ছিল না এর পেছনে রয়েছে বেশ কয়েকটি বছরের প্রস্তুতি এর আগের দুটো পর্বে আমরা আলোচনা করেছিলাম মদিনায় কিভাবে ইসলাম প্রবেশ করলো এবং একটি শক্তিশালী অবস্থান গড়ে নিল মদিনাকে স্থায়ী আবাস হিসেবে নির্ধারণ করতে রসুল্লাহ সাল্লু আলহিহ আসাল্লাম দুই বছর সময় নিয়েছিলেন তিনি মুসাবকে তাদের কাছে পাঠিয়েছিলেন দ্বিতীয় আঁকাবায় তাদের সাথে কথা বলার পর যখন রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আগ্রহ আর উদ্দীপনা দেখলেন তখন তিনি হিজরতের সিদ্ধান্ত নিলেন আনসারদের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছিলেন রসুলুল্লাহ সাল্লু আলি সাল্লামকে রক্ষা করার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত একজন পুরুষ তার স্ত্রী ও সন্তানদের প্রতি সব বেশি মায়া অনুভব করে তাদের জন্য নিজের যান বিলিয়ে দিতে রাজি থাকে তাই মদিনার আনসাররা বলেছিলেন আমরা রসুলুল্লা সাল্লু আলি ওসাল্লামকে সেভাবে রক্ষা করব যেভাবে নিজেদের স্ত্রী সন্তানকে রক্ষা করি তারা রসুল্লার জন্য সর্বাত্মক যুদ্ধে যেতে দৃঢ় ছিলেন এ তো গেল মদিনার আনসারদের কথা কিন্তু যারা মক্কায় অত্যাচারিত হচ্ছিলেন তারা আসলে হিজরত করতে কতটুকু প্রস্তুত ছিলেন আমাদের সময়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসলে বেশ সহজই বটে আমাদের সময়ের প্রেক্ষিতে যদি আমরা মক্কা থেকে মদিনায় সাহাবিদের হিজরতকে বিচার করার চেষ্টা করি তাহলে খুব বড় ভুল হবে কারণ তখনকার হিজরত এখনকার মতো ছিল না এখনকার সময়ে বেশিরভাগ মানুষ দুনিয়ার জন্য রুটি রুটিরুজির জন্য এক দেশ থেকে আরেক দেশে যায় তারা সাধারণত সেই দেশে মাইগ্রেট করে যেই দেশে আয় রোজগারের অবস্থা ভালো চাকরি ব্যবসার সুযোগ ভালো এখনকার সময়ে কেউ উন্নত কাফির দেশে যাওয়ার সুযোগ পেলে আনন্দে আটখানা হয়ে যায় সেলিব্রেট করে বেশিরভাগ লোকের জন্য এক দেশ থেকে আরেক দেশে যাওয়াটা একটা চয়েস মাত্র কিন্তু সাহাবেদের জন্য এটা কোনো চয়েস ছিল না এটা ছিল তাদের একমাত্র অপশন মক্কায় থাকার অর্থ হচ্ছে নিজেদের ইমানকে বিপন্ন করে ফেলা এছাড়া মদিনা সম্পর্কে তাদের আসলে তেমন কোনো ধারণা ছিল না সেখানে গিয়ে কী খাবেন কি পরবেন সেটা নিয়ে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক তার উপর আরব সমাজ ছিল খুবই গোত্রভিত্তিক নিজ কোত্রের মানুষ হলো আপন আর অন্য গোত্রের মানুষ হলো পর এভাবেই তারা বিষয়টাকে দেখতো। তখনকার সময় মানুষ নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রে যেতে চাইতো না এমনকি বিয়ে সাদী নিজ গোত্রের মধ্যেই হতো এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি ব্যবসা বা পড়াশোনার ভিসা নিয়ে যাওয়ার চল তখন ছিল না নতুন কোনো জায়গা যাওয়ার অর্থ হচ্ছে একটা অনিশ্চয়তা নিরাপত্তাহীনতা তাই সাহাবিদের হিজরত কোনো আনন্দ ভ্রমণ বা হলিডে ট্যুর ছিল না নিজেদের এতদিনের পরিচিত দেশ পরিচিত মানুষদের চিরতরে ছেড়ে যাওয়া অনেক কঠিন একটা ব্যাপার সাহাবিদের কী পরিমাণ সাইকোলজিক্যাল প্রেসারের মধ্যে যেতে হয়েছে তা আমরা কখনোই উপলব্ধি করতে পারব না আল্লাহ তালা মক্কার মুসলিমদের মন থেকে এই ভয়কে সরিয়ে দিতে তাদের হৃদয়কে স্বস্তি দিতে মনে করে দিলেন সমগ্র দুনিয়া আল্লাহর আল্লাহ বলেন বলুন হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা তোমাদের রবকে ভয় করো যারা এ দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পূর্ণ আল্লাহর পৃথিবী প্রশস্ত যারা সবরকারী তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা আজ সুমার আয়াত দশ এই আয়াতে আল্লা সুবাহ মাতাল হিজরতের দিকে ইঙ্গিত করেছেন ও আর্দুল্লাহি ও আসিয়া আল্লাহ তালা জমিন প্রশস্ত আল্লাহ মুসলিমদেরকে বলছেন যদি মক্কায় তোমাদের উপর জুলুম করা হয় তাহলে তোমরা অন্যত্র চলে যেতে পারো যেখানে আল্লাহ তালা দিন প্রতিষ্ঠা করতে পারবে এবং সে অনুযায়ী জীবন যাপন করতে পারবে মুফাসির মুজাহিদ রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা বলেন শুধুমাত্র আল্লাহ তালা দিনের জন্য হিজরত করো ও জিহাদ করো এবং মূর্তি পূজা থেকে বিরত থাকো উম্মার প্রাথমিক যুগের প্রখ্যাত আলিম আতা বলেন যদি তোমাকে কোনো পাপের দিকে আহ্বান করা হয় তাহলে তুমি পালিয়ে যেও এই সুরাটির পর সুরা কাহাফ নাজিল হয়েছিল সুরাক কাহাফে আল্লাহতালা কিছু যুবকের কথা উল্লেখ করেছেন যারা নিজেদের দিনকে রক্ষা করার জন্য ইমানকে বাঁচানোর জন্য নিজেদের ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এই গল্পটি ছিল সাহাবেদের জন্য একটা বড় উপলব্ধি তারা বুঝতে পেরেছিলেন যে নিজের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সম্পদ এই রক্ষা করার জন্য আর দেশকে যদি ত্যাগ করতে হয় তবে তাই করা উচিত এরপর সুরআ না হলে দ্বার্থহীনভাবে হিজরতের কথা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হবার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব। আর আখিরাদের প্রতিদান তো বিশাল যদি তারা জানতো সুরা আন্নাহল আয়াত একচল্লিশ যারা জন্য হিজরত করে এবং নিপীড়িত হয় তাদেরকে আল্লা সতালা এই দুনিয়ার বুকে উত্তম আবাস দেয়ার ওয়াদা করেছেন এই আয়তের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হল মুহাজিরকন মক্কা থেকে মোদিরায় হিজরত করার সময় তারা ছিলেন নিঃস্ব কিন্তু এই মানুষগুলোই পরবর্তী সময় কেউ হন রাষ্ট্রনায়ক কেউ বা সেনাপতি দুনিয়ার বুকেই আল্লাহ তাদেরকে নিঃস্ব অবস্থা থেকে উন্নীত করে সম্মান ও ইজ্জতের আসনে আসীন করেছেন এটাই হলো এই আয়াতে বর্ণিত উত্তম আবাস যদিও তারা দুনিয়ার বুকে পুরস্কার পেয়েছেন আল্লাহ সুহার রহমতালা বলছেন ওয়ালা আজরুল আহিরতি আকবর কিন্তু পরকালের পুরস্কার তো সর্বাধিক আর তাই অমর আব্দুল খাত্ত রাজিয়াল আনহু খলিফা হওয়ার পর যখন মুহাজিদে টাকা পয়সা অথবা উপহার দিতেন তখন তিনি বলতেন এটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার কিন্তু আল্লাহ তালা তোমাদের জন্য আখিরাতে এর চেয়েও অনেক বেশি বরাদ্দ করে রেখেছেন যখন কেউ আল্লাহ তাল্লাহার জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাদেরকে তার চেয়েও ভালো প্রতিদান দিয়ে পুষিয়ে দেন যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশ ত্যাগী হয়েছে অতপর জিহাদ করেছে নিশ্চয়ই আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু সুরা আন্নাহ আয়াত একশো হিজরত একটা ইবাদত ইসলামে এই ইবাদতের মর্যাদা অনেক বেশি যেখানে আছে হিজরত সেখানে আছে নুসরত মক্কা থেকে মদিনায় হিজরত করা মুহাজির কন মদিনায় কোনো হোটেল বা উদ্বাস্ত শিবিরে জড়ো হননি তারা মদিনায় যাদের বাসায় উঠেছে তাদেরকে বলা হয় আনসার তাদেরকে আনসার বলার কারণ হল তারা আল্লাতাল দিন প্রতিষ্ঠার সহায়তা অর্থাৎ নুস্র দিয়েছেন এবং জয়ী করতে সাহায্য করেছেন তাদের ছোট্ট গৃহ তারা মহাজিরদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন আনসাররা মোহাজিরদের কিভাবে সাহায্য করেছিলেন সে বর্ণনায় আমরা একটু পরে আসছি তার আগে সুরা আনকাবুতের কিছু আয়াত নিয়ে আলোচনা করা যাক এই সুরার বেশ কিছু আয়াত আমাদের আজকের টপিকের সাথে প্রাসঙ্গিক তাই সুরা আনকাবুদের আয়াতের কিছু আয়াত সম্পর্কে জানব এবং কোরআনে চোখ দিয়ে হিজরতকে বোঝার চেষ্টা করব। सूरा अनकबूत मूलत मक्खी जुगे शेष दिखर एक सूर शुरूते अल्लाह तला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 মানুষকে মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের পূর্বে যারা ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম অতপর আল্লাহ অবশ্য অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যেবাদী যারা মন্দ কাজ করে তারাকে ভেবে নিয়েছে যে তারা আমার আগে বেড়ে যাবে তাদের ফয়সালা বড়ই খারাপ সুরান কাবুত আয়াত দুই থেকে চার এই আয়াত থেকে আমরা দেখছি যারা বলে আমরা ইমান এনেছি তাদের এই কথার উপর পরীক্ষা নেওয়া হবে ইভেন কাশির রহেমাহুল্লাহ বলেন মুমিনদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে এটা হতেই পারে না প্রত্যেকের পরীক্ষা নেওয়া হবে তার কাজের ধাপ বা স্তরের উপর ভিত্তি করে যেমন এই সংক্রান্তে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেন সবচেয়ে বড় পরীক্ষা হয় নবী রসুলদের উপর তারপর সৎ লোকদের উপর এরপর তাদের চেয়ে নিম্ন মর্যাদার লোকদের উপর এরপর তাদের চেয়েও মর্যাদার লোকেদের উপর পরীক্ষা তাদের দিনের আমলের অনুপাতে হয়ে থাকে যদি সে দিনের উপর দৃঢ় হয় তাহলে তার পরীক্ষাও কঠিন হয় হাদিস্টে এসেছে তিরমিজ শরীফে প্রশ্ন আসতে পারে চতুর্থ আয়াতে কেন মিথ্যাবাদীদের দিকে ইঙ্গিত করা হয়েছে কারণ তখনও মিথ্যাবাদী বা মুনাফিকদের আবির্ভাব হয়নি মুনাফিকরা মাথাচারা দিয়ে ওঠে বদরের যুদ্ধের পর আর এই সুরাটি মাক্কী সুরা কোন কোনো আলিম বলেন সুরাটি মাক্কি হলেও এই আয়াতগুলো মাদানী আল্লাহ সুমন তালা মুনাফিকদের প্রসঙ্গে এগারো নম্বর আয়াতে বলেন আল্লাহ অবশ্য অবশ্য জেনে নেবেন কারা ইমান এনেছে আর অবশ্য অবশ্য জেনে নেবেন কারা মুনাফিক এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন তিনি ভালো এবং খারাপ সময়কে পর্যায়ক্রমে আপত্তিত করবেন যেন এর মাধ্যমে জেনে নেয়া যায় কে ভালো আর কে মন্দ এই সুরার অন্য কিছু আয়তে আল্লাহ বলেন وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ উত্তম পন্থা ছাড়া ধারীদের সাথে তর্ক বিতর্ক করো তবে তার মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে আর বলো আমরা ইমান এনেছি আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর তোমাদের প্রতি যা নাজিল হয়েছে তার উপর আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ একই আর তার কাছেই আমরা আত্মসমর্পণ করছি সুরা আনকাবৎ আয়াত ছেচল্লিশ এই আয়াতে আল্লা তালা মুমিনদেরকে আদেশ করছেন যেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে উত্তম উপায়ে ভালো কথার মাধ্যমে বিতর্ক করেন এর কারণ হল হিজরতের মাধ্যমে মদিনায় গেলে মুসলিমদের নতুন প্রতিবেশী হবে আহলে কিতাবের লোকেরা তাই বলা যেতে পারে এই আয়াতগুলো ছিল মুহাজির মুসলিমদের জন্য পরবর্তী পর্যায়ের জন্য এক প্রকার لَيْنا تَرْجَعُونَ وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا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 হে আমার ইমানদার বান্দারা নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত সুতরাং তোমরা আমারই ইবাদত কর প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে যারা ইমান আনে আর সৎ কাজ করে আমি তাদেরকে অবশ্যই জান্নাতে সুচ্চ প্রাসাদের প্রাসস্থান দেব যার তলদেশের নদীসমূহ প্রবাহিত তার ভেতরে তারা চিরকাল থাকবে সৎ প্রতিদান কতই না উত্তম যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে এমন অনেক জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না আল্লাহ তাদেরকে রিজিক দান করেন আর তোমাদেরকেও তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন সুরআন কাবুত আয়াত ছাপ্পান্ন থেকে ষাট এই আয়াতের অর্থ হল যদি কোনো স্থানে তোমরা আল্লাহর ইবাদত করতে সমর্থ না হও তবে এমন জায়গায় চলে যাও যেখানে তোমরা আল্লাহর ইবাদত করতে পারবে আল্লাহ বলছেন তোমরা রিজিকের ভয় করো না আল্লাহর দুনিয়া কেবল মক্কায় সীমাবদ্ধ নয় আল্লাহর রিজিক কেবল মক্কাতেই পাওয়া যায় এমনটাও নয় সমগ্র দুনিয়া আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎকে তিনিই রিজিক দেন আল্লাহ তালা এখানে মুমিনদেরকে একটা চিরন্তন বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন আর তা হলো মৃত্যু এর মাধ্যমে আল্লাহ তালা মুমিনদেরকে ইঙ্গিত দিচ্ছেন যেন তাদের কর্মপ্রচেষ্টাগুলো আখিরাতমুখী হয় কারণ সেটাই চূড়ান্ত আবাসের স্থল তাই আল্লাহ বলছেন একদিন তুমি মারা যাবে বিচারের মুখোমুখি হতে হবে কাজেই তুমি আখিরাতের জন্য প্রস্তুতি নাও এই কথাগুলো আল্লাহ এই কারণেই বলছেন যে একজন মানুষ যদি জানে সে একদিন না একদিন মারা যাবে আর মারা যাবার পরেই আসল জীবনের শুরু তখন তার কাছে নিজের ঘর বাড়ি নিজের দেশ এগুলো তুচ্ছ মনে হবে আর দিনের খাতিরে নতুন অপরিচিত স্থানে হিজরত করা সহজ হবে এই আয়তের ব্যাখ্যায় ইমামিবিন কাসির রেহেমাউল্লাহ বলেছেন এই আয়তের অর্থ হল তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবেই কাজেই তুমি আল্লাহর ইবাদত করো এবং সেই স্থানে থাকো যেখানে আল্লাহ তোমাকে থাকতে আদেশ করেছেন মৃত্যু আসবেই কেউ এ থেকে ছাড়া পাবে না প্রত্যেককেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে যে আল্লাহকে মানে আল্লাহ তাকে উত্তম পুরস্কার পুরস্কৃত করবেন এবার প্রবেশ করা যাক মূল কাহিনীতে সাহাবিদের হিজরত ইভেন সাক বলেন আল্লাহ আল্লাতালা এই আয়াত দ্বারা যুদ্ধের অনুমতি দান করেন যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যারা আক্রান্ত হয়েছে কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে আর আল্লাহ নিশ্চয় তাদেরকে সাহায্য করতে সম্যক সক্ষম তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই কারণে অনুযায়ী তারা বলে আল্লাহ আমাদের পালনকর্তা সুরাহাজ আয়াত উনচল্লিশ আল্লাহ যখন যুদ্ধের অনুমতি দান করেন ইসলামের ব্যাপারে আনসার কত্র রসুলের অনুসরণ করেন রাসুলকে তারা সাহায্য করেন তারা রাসুলের অনুসারীদেরকেও সাহায্য করেন এবং অনেক মুসলমান আনসারদের নিকট আশ্রয় গ্রহণ করেন তখন রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম তার কমের সাথী এবং মক্কায় বসবাসরত মুসলমানদেরকে মদিনায় হিজরত করা নির্দেশ দান করে আনসার ভাইদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আদেশ করেন এই নির্দেশে তিনি বলেন আল্লাহ তালা তোমাদের জন্য এমন কিছু ভাই এবং এমন কিছু স্থানের ব্যবস্থা করেছেন যেখানে তোমরা নিরাপত্তা লাভ করবে আমরা জানি রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম একেবারে শেষের দিকে হিজরত করেছিলেন বেশিরভাগ সাহাবি তার আগেই মদিনা হিজরত করেন নিরাপত্তার খাতিরে তার দল ভেদে সবাই একত্রে হিজরত করেননি কিভাবে হয়েছিল সেই হিজরত আমরা সেই বর্ণনাটি শুনবো উম্মুল মমিনিন আই সার্দ আনহার বর্ণ থেকে মূল বর্ণনাটি বেশ দীর্ঘ সেটি আছে ইবিন সাদে তাবাক্কত গ্রন্থে আমরা সংক্ষেপে সেই বর্ণনাটি উল্লেখ করছি আয়সারদ আনহা বলেন মদিনার সত্তর জন প্রতিনিধি যখন আঁকা মদিনায় ফেরত গেল তখন রসুল্লাহ সাল্লু আলহিাস্লাম খুবই খুশি হলেন কারণ আল্লাহ তাকে নিরাপত্তা দিয়েছেন দিয়েছেন এমন কিছু মানুষ যারা যুদ্ধ করতে জানে এবং আল্লা রসুলকে রক্ষা করার জন্য যুদ্ধ করার ইচ্ছা ও সাহস দুটোই রাখে এদিকে মক্কার মুশ্রিকরা যখন জানতে পারল মুসলিমরা মক্কা ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছে তখন সাহাবিদের উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল আগের সমস্ত সীমাকে তার ছাড়িয়ে গেল সাহাবিরা তখন নবীজির কাছে তাদের অবস্থা সম্পর্কে জানালেন এবং হিজরতের অনুমতি চাইলেন তিনি তখন বললেন আমাকে স্বপ্নে হিজরতের ভূমি দেখানো হয়েছে সেটি ছিল খেজুর গাছ পরিবেষ্টিত দুই পাথরে অঞ্চলের মাঝে অবস্থিত এই ঘটনার পর নবীজি মক্কায় আরও কিছুদিন থাকলেন এরপর একদিন তিনি সাহাবিদের কাছে খুব খুশি মনে গেলেন তাদের কাছে বললেন আমি জানতে পারেছি তোমরা কোথায় হিজরত করবে সেই জায়গাটি হলো মদিনা তাই যদি কেউ মক্কা ছেড়ে যেতে চায় সে যেন মদিনায় হিজরত করে নবীজির এই কথার পর মুসলিমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল তারা একে অপরকে সাহায্য করত একে অপরকে স্বস্তি এবং গোপনে হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত মক্কার যে মুসলিম সর্বপ্রথম মদিনায় হিজরত করেছিলেন তিনি হলেন আবু সালামাহ এরপর আমির এবেন রাবি আহ আর তার স্ত্রী লাইলা লাইলা হলো মদিনার প্রথম মোহাজিরা অর্থাৎ প্রথম মোহাজির নারী এরপর একটি একটি করে দল মদিনার উদ্দেশ্যে হিজরত করল মদিনায় যখন তারা পৌঁছলেন তারা গিয়ে উঠলেন আনসারদের বাসায় আনসাররা তাদের আশ্রয় দিলেন সহযোগিতা করলেন স্বস্তি দিলেন ওদিকে মুসলিমদের হিজরতের খবর পেয়ে কুরাইশরা খুব খেপে যায় তাই মোদিনার কিছু আনসার মুসলিম মক্কা চলে আসেন যেন তারা সাহাবিদের নিরাপদে মোদিনায় নিয়ে আসতে পারেন তারা হলেন আনসারদের মধ্যে মুহাজির এবং তারা হলেন জাকোয়ান ইবিন আব্দ কাইস উকবা এ ওয়াহাব আল আব্বাস এবিন ওবাদা এবং জিয়াদ এ লুবাইদ তাদের সহযোগিতায় প্রায় সব মুসলিম মদিনায় হিজরত করল বাকি থাকলেন কেবল আল্লাহ রসুলসাল আলী আসসালাম আবু অকর আলী রদ আনহুমা এবং সব মুসলিম যারা ফিতনায় পড়েছিলেন এবং যারা ছিলেন দুর্বল এবং অসুস্থ সাহাবিদের হিজরতকে আটকানোর জন্য কুরাইসরা নানামুখী পদক্ষেপ নেয় যেমন তারা কোনো পরিবারের সদস্যকে আলাদা করে দেয় যেমন আবু সালামার পরিবারের ক্ষেত্রে এটা হয়েছিল কাউকে কাউকে তারা ধোকা দিয়ে কিডন্যাপ করে বন্দি করে অত্যাচার করে যেমন আয়াস এবং রাবিয়া এবং হিসাম এসব কার্যক্রমের পেছনে শুধু মুহাজিদ্দের হিজরত আটকানোই উদ্দেশ্য ছিল না হিজরত করতে ইচ্ছুক এমন মুসলিমদের মনে ভয় ধরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল কিন্তু আলহামদুলিল্লাহ বেশিরভাগ সাহাবি হিজরত করতে সক্ষম হন হিজরতের কাহিনীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাহিনী হল আবু সালামা রাজিয়াল আনহু এবং তার স্ত্রী উম্মে সালামা রাজিয়াল আনহার হিজরতের ঘটনা আবু সালামা ও তার পরিবারের হিজরতের কাহিনী বর্ণনা করেন তার স্ত্রী উম্মে সালামা যিনি আবু সালামার মৃত্যুর পর রসুল্লা সাল্লু আলিউসাল্লামের স্ত্রী হয়েছিলেন তারা দুজনেই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন উমে সাল্লাম রহা বর্ণা করেন আমরা হাবাসা অর্থাৎ আবিসিনিয়া থেকে ফিরে আসলাম আমার স্বামী আবার হাবাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তিনি যখন জানতে পারলেন মদিনা হিজরতের নতুন ভূমি এবং সেখানে কিছু মুসলিম আছে তখন তিনি মদিনায় সপরিবারে হিজরতের সিদ্ধান্ত নেন আমার স্বামী আমাকে একটা উটের পিঠে আরোহণ করালেন এবং আমার ছেলেকে আমার কোলে তুলে দিলেন আমরা মক্কা ত্যাগ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাব ঠিক এমন সময়ে পরিবারের লোকজন আমার দিকে তেরে এসে বলল আমরা তোমাকে তোমার স্বামীর সাথে যেতে দেব না এ কথা বলে আমাকে আমার স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় ইতিমধ্যে বনু আসাদ অর্থাৎ আবু সালামার পরিবার এসে পড়ল তারা বলল আমরা তোমার সন্তানকে তোমার সাথে যেতে দেব না এই কথা বলে তারা শিশুটিকে ছিনিয়ে নিল এর ফলে আবু সালামা আর উম্মে সালামা তো আলাদা হলেনি তাদের সন্তানকেও তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো উম্মে সালামার পরিবার উম্মে সালামাকে নিয়ে গেল আর তার শিশু সালামাকে নিয়ে গেল আবু সালামার পরিবার এভাবে তিন জনের মাঝে বিচ্ছেদ হয়ে গেল শেষ পর্যন্ত স্ত্রী ও সন্তানকে মক্কায় রেখে আবু সালামা একাই হিজরত করে মদিনায় চলে আসেন উম্মে সালামা বলেন প্রতিদিন ভোরে আমি ঘর থেকে বেরিয়ে পাহাড়ে চলে যেতাম আর একটি টিলার উপরে বসে সারা দিন কাঁদতাম প্রায় এক বছর এভাবে চলতে থাকে এই নারী তিনি ছিলেন একজন মা একজন স্ত্রী অথচ স্বামী সন্তান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অবশেষে বনমহিরার এক লোক তিনি ছিলেন উম্মে উম্মেসাল্লামার চাচা তার মনে কিছুটা দয়া হলো। ভাতিজির অসহায় অবস্থা দেখে তার পরিবারকে বললেন এই অসহায় মেয়েটার জন্য তোমাদের কি কোনো দয়ামায় হয় না তাকে তোমরা ছেড়ে দাও সে তার স্বামী সন্তানের কাছে ফিরে যাক উম্মেসাল্লামের পরিবার রাজি হলো উম্মে সালামাকে বলল ঠিক আছে তুমি চাইলে মদিনায় যেতে পারো তার শ্বশুরবাড়ির লোকেরা এই খবর শুনে তারাও নরম হলো তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দিয়ে বলল তুমি যেতে পারো তোমার স্বামীর সাথে মিলিত হতে পারো উম্মসাল্লামা তার সন্তানকে কোলে তুলে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হিজরতের এই যাত্রায় তার সাথে আর কেউ ছিল না তিনি ছিলেন সম্পূর্ণ একা। তিনি তার সন্তানসহ একটি উটের পিঠে আরোহণ করে একাকেই মদিনার উদ্দেশ্যে রওনা হন মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তারা আইম নামক স্থানে উসমান এ বেন সাথে তার সাক্ষাৎ হয় উসমান এ বেন তালাহা ছিলেন তখন মুশ্রিক তবে সম্ভ্রান্ত আর ভত্র পরিবার সন্তান উসমান তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন আবু আবুউমাইয়ার মেয়ে যাচ্ছ কোথায় উম্মেসাল্লামা উত্তর দিলেন আমি মদিনা যাচ্ছি তিনি বললেন তোমার সাথে আর কেউ আছে কি উম্মেসাল্লামা বললেন না আমি একাই যাচ্ছি উসমান বললেন তাহলে তোমার সাথে আমি যাব তোমাকে এভাবে একা ছেড়ে দেওয়া উচিত হবে না উসমান বিন তালহা ছিলেন একজন মুশ্রিক অমুসলিম কিন্তু এই নারীটিকে এমন একা দেখে তিনি সাহায্য করতে চাইলেন মক্কা থেকে মদিনার পুরো যাত্রাপথে তিনি তাকে পাহারা দিয়ে রাখেন উম্মে আলামা বলেন আল্লাহর কসম পুরো আরবে তার মতো ভদ্র আর সম্মানিত মানুষ আর কাউকে দেখিনি। যখন আমরা কোথাও থামতাম তখন তিনি আমার জন্য উঠকে বসাতেন এবং দূরে সরে যেতেন আমি নিচে নেমে আসলে তিনি ফিরে আসতেন এবং উঠ থেকে বেঁধে রাখতেন তারপর তিনি দূরে কোথাও গাছে নিচে বিশ্রাম নিতেন পরদিন সকালে তিনি আবার উট নিয়ে আসতেন উটকে প্রস্তুত করে আমাকে উঠতে বলতেন আর তিনি দূরে সরে যেতেন আমি উটের পিঠে স্লার হলে তিনি আবার ফিরে আসতেন এবং উটের লাগাম ধরে আগে আগে চলতে থাকতেন উম্মে সাল্লামা উম্ম সাল্লাম্মহু বলেন আমাকে মদিনায় নিয়ে যাওয়া পর্যন্ত তিনি এভাবেই আমার সঙ্গে আচরণ করেন কুবায় পৌঁছানোর পর তিনি কুবাকে ইঙ্গিত করে বলেন তোমার স্বামী এই গ্রামে রয়েছে এখন তুমি নিজে নিজেই যেতে পারো উম্মে সালামা বলেন ইসলামের জন্য আবু সালামার পরিবারকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তা আর কোনো পরিবারকে করতে হয়েছে বলে আমার জানা নেই আর ওসমান এবেন তালহার চেয়ে ভদ্র মানুষ আমি কখনো সঙ্গী হিসেবে পাইনি তিনি উসমান এবেন তালহার আচরণে মুগ্ধ হয়েছিলেন কেননা তখন মক্কার কুরাইশদের সাথে মুসলিমদের শত্রুতা ছিল আর সেরকম একটি পরিস্থিতিতে তিনি নিজ থেকে এসে উমেসাল্লামাকে সাহায্য করেছেন তার সাথে পুরোটা পথ পাড়ি দিয়েছিলেন তাকে সাহায্য এবং সহযোগিতা করেছিলেন এবং অনেক সম্মান করেছিলেন তাই উমে সাল্লামা রাদ আনহা তার এই আচরণের অনেক প্রশংসা করেন উসমান এ তালহা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন ওহুদের যুদ্ধে তার পরিবারের বেশিরভাগ সদস্য মুসলিমদের হাতে নিহত হয়েছিল কিন্তু তার পরেও তিনি মুসলিম হয়েছিলেন খালিদ ইবনুল ওয়ালিদর আনহো এবং আমর ইবনুল আসর আহহুর এই দুজনের সমসামিক সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন কাবা শরীফের চাবি উসমান এবং তালহার পরিবার বনু আব্দারের কাছেই থাকত রসুল সাল্লু আলিহসাল্লামের মক্কা বিজয়ের পরেও তাদের এই দায়িত্ব পালনের সুযোগ দেন মক্কার চাবি তাদের কাছেই রাখেন এখন পর্যন্ত সেই নিয়ম বহাল আছে আমরা এই ঘটনা থেকে দেখছি কোরাইশা কতটা নিচে নেমেছিল একটি পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন করে ফেলাটা কতটা অমানবিক একটা ব্যাপার এবং সেটাই তারা করেছিল আবু সালামার চোখের সামনে তার স্ত্রী সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তারা এর মাধ্যমে চাচ্ছিল আবু সাল্লামার হিজরত বন্ধ করতে কিন্তু আবু সালামা তাদের দমে যাননি আর এটাই হচ্ছে এই মান থেকে একজন মা হিসেবে উম্মে সালামার জন্য অবস্থা ছিল সব চাইতে করুণ কিন্তু তিনি আশা হারাননি অবশেষে আল্লাহ তাকে তার পরিবারের সাথে মিলিত করেছেন এবং আজকের যুগেও এমনটা হয় পশ্চিমা কিছু দেশে মৌলবাদ ও চরমপন্থার চর্চা হয় এমন অভিযোগ তুলে মুসলিম পরিবার থেকে তাদের সন্তানদেরকে কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে আল্লাহ এই পরিবারগুলোর জন্য সহজ করে দিন এবার আমরা শুনবো ওমার আবনুল খত্তা রাজিয়াল্লা আনহুর হিজরতের ঘটনা ওমার আবনুল খাত্তা রাজিয়ালাহ আনহুর কুরাইশদের বিন্দু মাত্র ভয় করতেন না সবাই মদিনা হিজরত করেছিলেন গোপনে আর ওমার রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে হিজরত করেন তিনি হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেন সাথে নিলেন তলোয়ার কাঁধে ঝোলালেন তীর ধনুক লাঠি নিতেও ভুললেন না তিনি কাবা ঘরের দিকে গেলেন সেখানে বসা ছিল। তাদের সামনে ধীরে সুস্থে সাতবার কাবাঘর তাফ করলেন তারপর মাকামে গিয়ে আস্তে ধীরে সালাত আদায় করলেন তারপর জনসমাগমের দিকে গেলেন এক এক করে সবাইকে উদ্দেশ্য করে বললেন তোদের মুখে চুনকালি পড়ুক তোদের নাক ধুলোয় ধূসরিত হোক কে আছিস বাপের বেটা বুকের পাটা থাকলে সামনে আয় আর যদি স্ত্রী বিধবা হবার ভয় না করিস সন্তান এতিম হবার ভয় না করিস নিজের মাকে সন্তান হারা বানাতে ভয় না পাস তাহলে আয় এই পাহারে আয় পারলে আমার সাথে লড়ে দেখা বলা বাহুল্য কারও তেমন সাহস ছিল না ওমর আব্দুল খাতাব রদাহ আনহু বলেন আমি আয়াস এবেন আবু রাবিয়া এবং হিসাম এবিন আস আমরা পরিকল্পনা করলাম একসাথে মোদিনায় হিজরত করব। আমরা সারিফের উপর মিলিত হওয়ার জন্য একটি সময় নির্ধারণ করলাম আমরা ঠিক করলাম যে আমাদের মধ্যে কেউ যদি ভোরে উপস্থিত থাকতে ব্যর্থ হয় তাহলে ধরে নেওয়া হবে সে আটকা পড়েছে সুতরাং বাকিরা তার জন্য অপেক্ষায় না থেকে মদিনায় যাত্রা শুরু করে দেবে সারিফ হচ্ছে মক্কার বাইরে একটি জায়গা ওমার ও আয়াস সেখানে ভোরে পৌঁছে গেলেন কিন্তু হিসাবে মের আজকে দেখা গেল না তাই অমার আর আয়াস দুজন মিলেই যাত্রা শুরু করে মোদিনায় পৌঁছে গেলেন আবুজাল ছিল আয়াস এবেন রাবিয়ার সৎ ভাই সে তার ভাই হারিসকে নিয়ে মোদিনায় চলে গেল আয়াসকে ফিরে আনতে তার আয়াসকে পরিচিত করল তোমার মা প্রতিজ্ঞা করেছে তোমাকে না দেখা পর্যন্ত তিনি তার মাথার চুল আচরাবেন না রোদ ছেড়ে ছায়া বসবেন না তুমি ফিরে না যাওয়া পর্যন্ত মক্কার প্রখর রোদের নিচেই তিনি বসে থাকবেন ওমর এবনুল খত্তাব রদিয়াল্লাহ আনহু দূর থেকে তাদের কথা শুনছিলেন তিনি আয়াসকে গিয়ে বললেন শোনো আয়াস এই লোকগুলো তোমাকে ধোকা দিচ্ছে তোমাকে এসব নরম কথা বলে পটিয়ে মক্কায় ফিরিয়ে চায়। আর তোমার মায়ের শপথের কথা বলছো উকুনের জালায় তিনি ঠিকই চিরুনি ব্যবহার করবেন আর মক্কার কড়া রোদে যখন অসহ্য ঠেকবে তখন ঠিকই তিনি ছায়ার নিচে বসবেন খবরদার তুমি ওদের কথায় বিভ্রান্ত হয়েও না ওদের সাথে যেও না উমর আব্দুল খাতাব রাদুল্লাহ ওয়ানহুকে শয়তানও ধোকা দিতে পারত না তিনি খুব ভালোভাবে বুঝতে পারছিলেন এসব আবু জাহেলের ষড়যন্ত্র এদিকে মায়ের কথা শুনে আয়াস অস্থির হয়ে যান আয়াস কিছু একটা নরম মনের মানুষ ছিলেন যেখানে তার দৃঢ়তা দেখানো দরকার ছিল সেখানে তিনি কাবু হয়ে গেলেন তিনি অমরের উপদেশ না শুনে আবু জাহেলদের সাথে মক্কা যাওয়ার সিদ্ধান্ত নিলেন অমর বললেন আচ্ছা ঠিক আছে যেতেই যদি হয় অন্তত আমার উঠনিটি সাথে করে নিয়ে যাও এটা খুব শক্তিশালী আর দ্রুত দৌড়াতে পারে পথের মধ্যে যদি কিছু সন্দেহজনক দেখো তাহলে চোখ বন্ধ করে সোজা উট নিয়ে পালিয়ে যাবে এরপর আয়াস ইবেন রাবিয়া আবুজাহেল এবং হারিস এবেন হিসাম মক্কার উদ্দেশ্যে রণ হলো। প্রত্যেকেই নিজের উটের উপর বসে চলেছে পথিমধ্যে আবু জাহেল তার উটের ব্যাপারে অভিযোগ করা শুরু করে কি অদ্ভুত উট রে বাবা এত ধীরে চলে এতো মহা ঝামেলা তারপর সে আয়াসকে বলে আচ্ছা শোনো আমার উঠটি খুবই ঝামেলা করছে তুমি কিছুক্ষণের জন্য তোমার উটকে আমার সাথে অদলবদল করবে আইয়াস ছিলেন সহজ মানুষ তিনি রাজি হলেন তারা এই সুযোগের অপেক্ষা ছিল আইয়াসের উঠ মাটিতে বসা মাত্র তারা ছুটে তাকে আক্রমণ করে এবং বেঁধে ফেলে তারপর টেনে হিঁচড়ে মক্কা নিয়ে যায় তারা আইয়াসের উপর প্রচণ্ড অত্যাচার করল একই ঘটনা ঘটেছিল তার সাথী হিসাম ইবিন আসের সাথে তিনিও মক্কায় বন্দী হয়েছিলেন উমার রদাহু বলেন আমরা মুসলিমরা নিজেদের মধ্যে বলা বলে করতাম যে যে ব্যক্তি পেছনে পড়ে রয়েছে অর্থাৎ হিজরত করেনি এবং শত্রুদের ধোকায় পড়েছে আল্লাহ তাদের তবা কবুল করবেন না যারা হিজরত করতে পারেনি তারাও ভাবত তারা ক্ষমা পাবার বুঝি আর কোনো আশা নেই রসুল্লা সাল্ল আলি ওয়াসলাম মোদিনা হিজরত করার আগ পর্যন্ত তারা এমনি ধারণা রাখতেন রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম মোদিনায় আগমন করলে আল্লাহ তালা আয়াত নাজিল করেন সিহিম লে তো না তুমি রহমেছিল ইয়ফিরুন বিয়া ইফুর হ নিব فَارْبُكُم وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ وَاتَّبِعُوا أَحْسَنَ مَا أُنزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابِ من বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দেবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের ওপর আজাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো তারপরে তোমাদেরকে সাহায্য করা হবে না তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট থেকে উত্তম যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো তোমাদের উপর অতর্কিতভাবে তোমাদের অজ্ঞাত অবস্থায় আজাব আসার পূর্বে অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না সুরা আজমার আয়াত তিপ্পান্ন থেকে পঞ্চান্ন ওমর আব্দুল খাতা রাজিউল্লাহ আনহু আয়াতগুলো পড়ে সেগুলো লিখে হিসাবের কাছে পাঠিয়ে দিলেন হিসাম বলেন চিঠিটি আমার নিকট পৌঁছলে আমি তুয়া উপরে উঠে সেটি পড়লাম আবার পড়লাম এবং বারবার তা পড়তে লাগলাম টানা কয়েকদিন বারবার পাঠ করেও আমি এর মর্মোদ্ধার করতে পারছিলাম না আমি যতদিন বুঝতে পারিনি কেন ওমার এটি আমাকে কাছে পাঠালেন ততদিন আমি সেখানে গিয়ে চিঠিটি বারবার পড়তে থাকি সব শেষে বুঝতে পারলাম যে আমাদেরকে উদ্দেশ্য করেই আয়াতগুলো নাজিল হয়েছে কেউ যত গুণাহের কাজ করুক না কেন আল্লাহ তালা তারপরেও তাকে ক্ষমা করতে পারেন যদি সে দবা করে কেউ যদি পেছনে পড়ে যায় হিজরত করতে না পারে কাফ্রিদের হাতে প্রতারিত হয় তবুও তার জন্য সুযোগ রয়েছে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই হিসামীবেন আজ বলেন আমি আল্লাহর কাছে দবা করলাম এরপর উটে পিঠে উঠে মদিনার উদ্দেশ্যে রওনা হলাম এখানে লক্ষণীয় হচ্ছে অমর এবং আবুজাহালের মধ্যে একটি শীত স্নায়ুযুদ্ধ ওমর ছিলেন একজন দৃঢ় মুসলিম আর আবুজাহাল ছিল কট্টর মুশরিক। আর আইয়াস ছিলেন একজন মুসলিম তবে সহজ সরল ধরনের যিনি সূক্ষ্ম ধোকাগুলো ধরতে পারছিলেন না আবুজাহাল জানতো আইয়াসের ব্যক্তিত্ব কেমন তাই সে সেভাবেই চাল চালছিল সে আইয়াসকে হুমকি দেয়নি ধোকা দিয়েছে আইয়াসকে নিয়ে ওমার আর আবুজাহেলের মধ্যে একটা কৌশলগত যুদ্ধ হচ্ছিল যেমন ওমার হিজরতের একটা চমৎকার পরিকল্পনা এটেছিলেন সেটাকে কাউন্টার দিতে আবুজাহেল মদিনায় চলে আসলো আর আইয়াসের মাকে নিয়ে গল্প ফেদে বসলো অমার যখন দেখলেন আইয়াসকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না তখন তিনি তাকে বললেন দরকার হলে তাকে তিনি অর্ধেক সম্পদ দিয়ে দেবেন তবু যেন তিনি মক্কায় ফিরে না যান আইয়াসের মধ্যে ধনসম্পদের সম্পদের লোভ ছিল না তিনি জেনুইনলি তার মার কাছেই ফিরে যেতে চাচ্ছিলেন তাই অমার শেষ চেষ্টা হিসাবে তার নিজের উটটি তাকে দিয়ে দিলেন যেন অবস্থা বেগতিক দেখলে আইয়াস অন্তত পালিয়ে আসার চেষ্টা করতে পারেন আর সেটাকে কাউন্টার দেওয়ার জন্য আয়াসকে মিথ্যা বলে যাত্রাপথের মাঝে আবুজাহল কৌশলে ওমারের দ্রুতকামী উঠতেকে নিয়ে নিল যাই হোক আমরা বলতে পারি আয়াস রদিয়াল্লা আনহুর নিয়ত ভালো হলেও ওমর রদিল্লা আনহুর বিচারবুদ্ধি ছিল বেশি কার্যকরী আয়াস ওমারের উপদেশ শোনেননি কিন্তু এর পরেও ওমারের আয়াসের ব্যাপারে আশা ছাড়েননি তাকে চিঠি লিখেছেন এবং শেষ পর্যন্ত আয়াস পালিয়ে মদিনায় ফিরে আসেন কোনো বর্ণায় আছে আল্লাহ রসুলসাল্লু আলিয়া মদিনা থেকে মুসলিমদের পাঠিয়ে তাদের উদ্ধার করেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মক্কার এই বন্দী মুসলিমদের জন্য দোয়া করতেন নাম ধরে তাদের জন্য দুয়া করতেন বলতেন হে আল্লাহ আয়াসি বিন আবুর রাবিয়াকে বাঁচাও হে আল্লাহ সালাম এ বিন হিসামকে বাঁচাও হে আল্লাহ আল ওয়ালিদিন আল ওয়ালিদকে বাঁচাও হে আল্লাহ সেই সব মোমিনদের রক্ষা করো যারা দুর্বল হে আল্লাহ কুরাইসে শাস্তি দাও তাদের উপর দুর্ভিক্ষ আপতিত করো যেমনটা ইউসুফ আল্লা সাল্লামের সবাই হয়েছিল এখন যে সাহাবির হিজরতের ঘটনা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সুহাইবার আর রুমি রাদেল্লাহ আনহু সুহাইবার আর রুমি রাদেল্লাহ আনহু রসুল্লা সাল্লু আলিয়াস্লামের পরে মদিনায় আসেন রোমান ও আরবদের মধ্যকার যুদ্ধে তিনি রোমান সেনাবাহিনীর হাতে বন্দি হন পরবর্তীতে তিনি রোমানদের মাঝেই বেড়ে ওঠেন এবং তাদের ভাষা রপ্ত করে ফেলেন তাই আরবিতে কথা বলার সময় তাতে কিছুটা রোমান টান থাকত বিভিন্ন মনিবের হাত ঘুরে শেষ পর্যন্ত সোহাইব আর রুমি আবদুল্লাহ বিন জোদানের হাতে গিয়ে পড়েন আব্দুল্লাহ বিন জুদান ছিলেন মক্কার এক ধনী ব্যক্তি তিনি সোহাইব রেদুল্লাহ আনহুকে মুক্ত করে দেন সোহাইব রেদুল্লাহ আহু ছিলেন মেধাবী বুদ্ধিমান ও কর্মঠ যুবক তিনি নিজেই ব্যবসা শুরু করলেন এবং বেশ দ্রুত অনেক সম্পদের মালিক হয়ে যান হিজরতের পূর্বে তিনি একটি গর্ত করে সেখানে তার সম্পদ লুকিয়ে রাখেন এবং মক্কা ত্যাগের উদ্দেশ্যে রণ হলেন কুরাইশের কিছু লোক তার পিছু নেয় এবং তার পথ রোধ করলো এবং তাকে বলল তুমি যখন আমাদের মাঝে এসেছিলে তখন তুমি ছিলে একটা ফকির আর এখানে এসে তুমি সম্পদ করেছো প্রতিপত্তি লাভ করেছো আর এখন তুমি সেসব নিয়ে চলে যাবে সেটা কি করে হয় আল্লাহর কসম আমরা কখনোই তোমাকে যেতে দেবো না সুহাইব রেদেল আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন ঠিক আছে আমি তোমাদেরকে টাকা দেব তোমরা আমাকে যেতে দেবে তারা বলল হ্যাঁ তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এই ঘটনা শুনে আল্লাহ রসুলসাল্লু আলি ওসাল্লাম বলছিলেন রাবিহাল ভাইয়া অর্থাৎ সুহাইব তো একটা লাভজনক ব্যবসা করেছে এরপর তিনি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেন মানুষের মধ্যে এমন আছে যে আল্লাহ সন্তুষ্টি অর্জনে নিজের প্রাণ দিয়ে থাকে বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যাধিক দয়ালু সুরা বাকারা আয়াত দুশো সাত সোহাইবের হিজরতের ঘটনা অন্য আরেকটি বর্ণনায় খানিকটা ভিন্নভাবে এসেছে সুহাইব যখন দেখলেন কোরআশা তার পিছিয়ে পিছিয়ে আসছে তখন তিনি চল্লিশটি তীর বের করলেন এবং তাদেরকে হুমকি দিলেন যদি তার পথ না ছাড়ে তাহলে তিনি তাদেরকে লক্ষ্য করে এই চল্লিশটি তীর ছুঁড়ে মারবেন আর এই তীরগুলো শেষ হয়ে গেলে তিনি তরবারি দিয়ে হলেও তাদের সাথে লড়বেন এবং কোরআশদের পৌরসত্বের শিক্ষা দিয়ে ছাড়বেন এরপর তিনি তাদেরকে বললেন যদি তারা তাকে ছেড়ে দেয় তাহলে তিনি তার টাকা পয়সা তাদেরকে দিয়ে দেবেন এরপর কোরআসা বাড়াবাড়ি না করে তার এই প্রস্তাবে রাজি হয় হিজরতের এই কয়েকটা ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত আল্লাহ ক্ষমাশীল গুণাহ যাই হোক না কেন কখনো হতাশ হওয়া উচিত নয় হাল ছাড়া উচিত নয় বরং আল্লাহর কাছে তবা করা উচিত সবচেয়ে বড় গুণা হল শেরখ সেই শির্ক করার পরেও যদি কেউ দবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন তা করতে হবে আল্লাহর আজাব বা মৃত্যু আসার পূর্বে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের উপর আজাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ করো সুরাজুয়ান্ন দ্বিতীয়ত কাফেরদের ব্যাপারে সাবধান থাকা জরুরি তাদের ব্যাপারে এতটুকু অসতর্ক হওয়া যাবে না আইয়া সেবেন রাবি আবু জাহেলকে বিশ্বাস করে ভুল করেছিলেন একজন মুমিন শত্রুদের মিষ্টি কথায় প্রলব্ধ হবে না অনেকে আছে সাদা ও সরলমনা। তারা এখানে সেখানে ভালো ভালো কথা শুনে বিশ্বাস করে ফেলে রাজনীতিবিদদের শুন্য সুন্দর প্রতিশ্রুতি শুনে বিশ্বাস করে ফাঁদে পড়ে যায় যারা দীর্ঘদিন ধরে ইসলামের সাথে যুদ্ধ করে আসছে তাদের কথায় চট করে বিশ্বাস করা যাবে না যাবে না যাবে না এবং নিজেদেরকে প্রতারিত হতে দেওয়া উচিত না অমর রদিল্লা আনহু আবুজাহের এই পরিকল্পনা কথা বুঝতে পেরেছিলেন সেজন্যই তিনি আইয়াসকে বলেছিলেন তাদেরকে বিশ্বাস করো তারা মিথ্যা বলছে তোমার মায়ের মাথা উকুনে পরিপূর্ণ হয়ে গেলে তিনি অবশ্যই চুল আশ্রাবেন আর মক্কার প্রখর রোদে কেউই বাসতে পারবে না তাকে সরে ছায়াতে আসতেই হবে মানত করার জন্য তোমার যাওয়ার প্রয়োজন নেই আল্লাহ জানেন কারা মুসলিমদের শত্রু তিনি এই উম্মাহকে তাদের শত্রু সম্পর্কে অবগত করেছেন তাই মুসলিমদের ধোকায় পড়া উচিত নয় বরং শত্রুদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন তৃতীয়ত সোহাইব আনহু ছিলেন একজন অভিবাসী তিনি মক্কায় গিয়ে সেখানে স্থায়ী হন ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন এবং সেখানকার সমাজে সম্মানিত একটি অবস্থান অর্জন করেন কিন্তু সেই একই ব্যক্তি যখন আল্লাহর রাস্তা হিজরত করতে চাইলেন তখন যে লোকগুলো তাকে সম্মান করত তারাই তার হিজরতের পথে বাধা হয়ে দাঁড়ায় পশ্চিমাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য সোহাইব রাদিল্লাউ আনহু একজন আদর্শ যিনি দিনের জন্য নিজের উন্নত ক্যারিয়ার বিসর্জন দিয়ে ইমানের ভমিতে হিজরত করতে উদ্গ্রীব ছিলেন যদিও আগামী পর্বগুলোতে আনসারদের আতিথেয়তা নিয়ে বিভিন্নভাবে আলোচনা আসবে কিন্তু আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত আকারে আনসারদের আতিথ্যতা নিয়ে কিছুটা আলোচনা করতে চাই মক্কা থেকে আগত মুহাজিরদের জন্য মদিনার স্থানীয় মুসলিম অর্থাৎ আনসাররা তাদের ঘরবাড়িগুলো উন্মুক্ত করে দিয়েছিলেন এক বা দুই সপ্তাহ নয় মাসের পর মাস ধরে মুহাজিররা আনসারদের বাসায় থেকেছেন খেয়েছেন আনসাররা তাদের ভাইদের জন্য যত্ন আর ভালোবাসার সবগুলো দরজা খুলে দিয়েছিলেন আনসাররা ছিলেন বড় মাপের মানুষ মহাজিরদের আতিথেয়তার এতটুকু কমতে করেননি মক্কা থেকে মদিনা আসার সময় মহাজিররা তাদের বাড়িঘর আর সম্পদ ফেলে এসেছিলেন খালি হাতে কিন্তু আনসাররা তাদেরকে এত যত্ন করেছিলেন আর আতিথেয়তা করেছিলেন মহাজিরদের মনেই হয়নি তারা সব কিছু ফেলে রেখে এসেছেন তাদের মন থেকে অব্যত্র দূর করার জন্য যা করার দরকার আনসাররা সবই করেছেন এবং আনসাররা মহাজিরদের কোনো রিফিউজি ক্যাম্প বা উৎপাস্ত শিবিরে ছাউনি বানিয়ে থাকতে দেননি তারা মহাজিরদেরকে একেবারে নিজেদের বাসায় এনে রেখেছেন নিজেদের পরিবারের সদস্য হিসেবে ভাই হিসেবে দেখাশোনা করেছেন এরকম ঘটনার নজির ইতিহাসে নেই পুরোপুরি ভিন্ন করতে থেকে আগত মাইগ্রেন মানুষগুলো নতুন একটি সমাজের সাথে এভাবে ইনটিগ্রেট হয়েছেন শুধুমাত্র একই আদর্শিক বিশ্বাস ধারণ করার কারণে সেটা হচ্ছে ইসলাম এটা একটা বিস্ময়কর ব্যাপার আরও অবাক করার বিষয় হলো। মহাজিররা বেশ দীর্ঘ সময় ধরে আনসারদের বাসাবাড়িতে ছিলেন তাদের নিজেদের সম্পদের মালিকানা লাভ করতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে এই সময়টা আমরা আনসার আর মুহাজিদের মধ্যে কোনো কোন্দল বা ঝগড়াঝাটির কোনো ঘটনাই দেখি না আমাদের সময় কী দেখি একই বাসায় স্ত্রী ও শাশুড়ির মধ্যে কোন্দল খুবই কমন একটা ঘটনা অথচ মদিনায় দুটি ভিন্ন সমাজ একসাথে থেকেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই উদারতা মহানুভবতা স্যাক্রিফাইস আর শেয়ারিং এর সেরা দৃষ্টান্ত হলো মদিনা সমাজ আনসাররা মোহাজিরদেরকে ভালোবেসেছেন মোহাজিররাও আনসারদেরকে ভালোবেসেছেন প্রত্যেকেই প্রত্যেকের ভালোটা দেখেছেন এবার জানা যাক মোহাজিররা কে কোথায় ছিলেন অমর ইবনুল খাত্ত রাজিয়াল আনহু ও তার পরিবার ও তার গোত্রের কিছু লোক তার মেয়ে হাফসা এবং হাফসার স্বামী ছিলেন আনসারই সাহাবি মুবাসির ইবিন আব্দুল মঞ্জিরের বাসায় তলহা বিন উবায়দুল্লাহ রাজ আনহু তার মা এবং সোয়াইব রাদিল আনহু ছিলেন হুবাইবেিন ইসাফ র আনহুর বাড়িতে হামজা রদুল্লাহ আনহো উঠেছিলেন সাহা বিন জুরাই রদুল্লাহ আনহুর বাড়িতে সাহাদ বিন খায়তান রাজিয়াল আনহুর বাড়িকে বলা হতো ব্যাচেলার্স হাউস কারণ সেখানে অবিবাহিত মুহাজিররা থাকতেন উবাইদ ইবনু হারিস তার মা তুফাইলে বিন হারিস তুফাইল এ আমর আল হুসাইন বিন হারিস তারা সবাই থাকতেন আবদুল্লাহ এ সালামার সালাম রদুল্লাহ আনহুর বাসায় আর জুবাই রিমিনুল্লাহ ওয়াম ও তার স্ত্রী আসমা বিন তে আবুবকর আবু সাবরা ও তার স্ত্রী ওম্মে কুসুম ছিলেন মুজির বিন মোহাম্মদের বাসায় আউস কোত্রের নেতা সায়েদিন মোয়েসের বাসায় থাকতেন মুসাব ওমায়ের ও তার স্ত্রী হামনা আর রসুল্লা সাল্লু আলী হাসলামের মেয়ে রুকাইয়া ও তার স্ত্রী উসমান এ বিন আফফান রদ আনহু উঠেছিলেন আউস বিন সাবিতের বাসায় এই সময়টায় মদিনার দায়িত্বভার ছিল আঁকাবার দ্বিতীয় শপথে দায়িত্বপ্রাপ্ত জন নকিবের হাতে কারণ রসুল্লা সাল্লু আলী আসালাম তখনও মদিনা হিজরত করেননি নতুন একটি সমাজ গড়ে উঠতে থাকে যার ভিত্তি হয় ইমান আরবের ইতিহাসে এটা একটা নতুন ঘটনা সে সময়টাতে মুসলিমদের সালাতে ইমামতি করতেন সালিম রাদ আনহু তাকে বলা হয় সালিম মাওলা আবু হুজাইফা তাকে আবু হুজাইফার মাওলা বলা হতো কারণ তিনি এক সময় ছিলেন আবু হুজাইফার দাস কিন্তু আবু হুজাইফা পরে তাকে মুক্ত করে দেন সে সমাজে কোনো মণিক তার দাসকে মুক্ত করে দিলে দাস স্বাধীন হয়ে যেত কিন্তু মনিবের প্রতি তার এক প্রকার লয়্যাল্টি কাজ করত এই সম্পর্কের নাম হল মাওলা তো সালিম ছিলেন একজন মাওলা অর্থাৎ যিনি ইতোপূর্বে দাস ছিলেন এই ধরনের মাওলারা স্বাধীন হলে তাদের সামাজিক স্ট্যাটাস অন্যান্য স্বাধীন মানুষদের চাইতে কিছুটা কম থাকত কিন্তু মদিনার সেই সমাজে এই স্ট্যাটাস মুখ্য ছিল না তাই সালিম একজন মাওলা হলেও তিনিই মুসলিমদের চলাতে ইমামতি করতেন অথচ মদিনায় তখন আরও অনেক আনসারি নেতা ছিল যাদের বংশমর্যাদা সালেম থেকে অনেক ভালো এবং উঁচুতে কিন্তু সে সমাজে বংশমর্যাদা নয় তাকওয়া আর এইম ছিল মুখ্য তাই আনসারি নেতারা একজন মাওলা অর্থাৎ আজাদকৃত দাসের অধীনে সালাত আদায় করেছেন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আজকের পর্ব আমরা একটি ছোট্ট আলোচনার মাধ্যমে শেষ করব। সেটি হলো মদিনার হিজরত আর আবিসিনিয়ার হিজরতের পার্থক্য নিয়ে আবিসিনিয়ার হিজরতের ঘটনা দিকে লক্ষ্য করলে দেখা যায় যে মুসলিমরা সেখানে হিজরত করলেও সেখানকার সমাজের ওপর তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেননি কারণ সেখানে তারা সমাজ থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকতেন তারা কিছুটা উদ্বাস্তুর মতো অবস্থান করছিলেন বলা যেতে পারে তারা ছিলেন পলিটিক্যাল রিফিউজি আর এ কারণেই আবিসিনিয়া এক করার সময় সেখানে ইসলাম তেমন কোনো প্রভাব রেখে আসতে পারেনি তারা সেখানে নিরাপদ ছিলেন কিন্তু তারা খ্রিস্টানদের মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম হননি শুধুমাত্র নাচাসী ते दावत ओसिलय मुस्लिम होबिसिनियर दावतर मध्यमें इसलम प्रवेश करुसूल सलामर समय आबिसनिया ख्रीटान शासित छाय पंच बसर पर आबिसिनिय अर्थात एखकर इथियोपिये इसलम जिहा इसलमी शासन प्रतिष्ठा लाभ कर मक्का मदीना हिजरत करार उद्देश्य छो इामी समाज प्रतिष्ठा करा से उद्देश्य सफलो हो মোদিনার মুশিকদের একটা বড় অংশ ইসলাম গ্রহণ করেছিল সেখানকার নেতৃস্থানীয় লোকেরাও ইসলাম গ্রহণ করেছিল শুধু তাই নয় তারা রসুল উল্লাহ সাল্লু আলী তাদের মাঝে আসার জন্য আমন্ত্রণও জানিয়েছিল এবং তাকে রক্ষা করার জন্য গোটা বিশ্বের সাথে যুদ্ধ করতেও রাজি ছিলেন আর তাই পুরো পৃথিবীতে মাত্র ভূমি ছিল ইসলামের ভূমি যেটা ছিল ইসলামের কেন্দ্রভূমি যেখান থেকে সমগ্র পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ে আর সেটা হল মদিনা আল মুনা আল্লাহুল সম্পর্কে জানতে ভিজিট করুন অর্ক অথবা ফেসবুক পেজ ডাব্লিউডুক ডট অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউড